और नये हताशा और नये भाई आगामी उड़ब मोरा कल मार पता उड़बो मोरा दूर हो जाए बाधा निश्चय और नये हताशा और नये भाई आगामी विजय আর নয় হতাশা আর নয় ভয় আমাদের বিজয় ফুটপাতে কত জন্না খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ফুটপাতে কত জন না আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে তাদের মুখে ফুটাতে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয়, আগামিতে আমাদের হবে বিজয় সত্যের পথে ডাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে সত্যের পথে অপরাধে কত আজ যাচ্ছে নিভে, তাদেরই রক্তের দায়ী মেটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় শান্তির আবাস স্থল নিরাপদ নয় ধরে বাহিরে গুমখুন হয় শান্তির আবাস স্থল নয় ঘরে বাহিরে নিরাপত্তার নাই ভাই আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নাই ভয়, আগামিতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা উড়াবো মোরা কালিমার পতাকা উড়াবো মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয়, আগামীতে আমাদের হবেই বিজয় color